একবার জিজ্ঞাসা করেছেন আমি যখন ইসলামিক কথা বলি বা কর্ম করি ইসলামিক কাজ করি দেখা যায় কেউ কেউ আমাকে সম্মান দেখিয়ে কথা বললে তখন আমার ভালো লাগে আমার এই চরিত্রটা কি শিরকের না পড়বে না তবে অহংকার যাতে না আসে এখানে এমন একটা বর্ডার যে বর্ডারে সাবধান থাকতে হবে আপনি যখন বাংলাদেশের বর্ডারে যাবেন অন্য কোনো দেশের সাথে বরমার সাথী হোক আর ভারতের সাথে আপনাকে সজাগ থাকতে হবে এমন না হয় যে আপনার বেকুপির পরিচয় দিয়ে আপনি ঢুকেই পড়লেন আর আরেস্ট হয়ে গেলেন ঠিক না এমনটা না হয় আপনাকে লোকজন আমাকে ভালো আদর করছে অত ভালো কথা বলছে এতটুকু ঠিক আছে কিন্তু যদি অহংকার চলে আসে যে আমি একটা কিছু হয়ে গেছি আর লোকের কাছে আমার ভালো খ্যাতি হয়ে গেছে যদি অহংকার অন্তরে চলে আসে তাহলে অহংকারী জান্নাতে যাবে না যার অন্তরে যদি ভালো কথা বলতে পেরেছেন মনে খুশি হলো তারপরে লোকে কিছু প্রশংসা করলো শুনলেন যে লোকে প্রশংসা করছে আপনার তাহলে একে নাম বলেছেন বুসরা জেলিল মোহাম শুনে রাখবেন হাদিসের কথা নবী বলেছেন এক সাহাবি এই প্রশ্নই করেছিলেন তখন নবী বলেছিলেন সাল্লিয়াম যে এটি হচ্ছে নিয়ে যাবে এই সুসংবাদ আর জান্নাতে আবার সুসংবাদ রয়েছে আর নগদ নগদ সুসংবাদ হচ্ছে যে আপনি ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ লোকে আপনাকে ভালো বলছে খারাপ বলে না এতে মনটা খুশি হচ্ছে বুসরা আজেল মমিন আর এই ক্ষেত্রে আর বলছেন যে যখন আমার এইরকম মনটা হয় চিন্তা করি যে আমি না হয়ে নাকি তাই দাওয়াতি কাজ করতে আগ্রহ জাগে না এখানে কিন্তু শয়তান সুযোগ নিচ্ছে সাবধান এইরকম শয়তান ওর মনে তো অহংকার চলে আসতে পারবে তোর মনে তো এইরকম খুশি চলে আসে তোকে তো খুব লোকে ভালোবাসছে তাহলে কাজ বন্ধ করে দেয়তান এখানে কিন্তু সুযোগ নিচ্ছে সাবধান শয়তান আপনাকে আজক ছাড়িয়ে দিবে শয়তান তখন আপনার জামাতে যাওয়া শয়তান তখন আপনাকে কথা বলা দিবে এই সুযোগ এখানে সুযোগ হবে না এখানেও বর্ডার